সংক্ষিপ্ত আমরা শুনব এই সুরাটি মোদিনায় অবতীর্ণ শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে বলো আমি আশ্রয় চাই মানুষের রবিক মানুষের অধিপতি ইলাহী মানুষের ইলাহের কাছে দাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে আল্লা যে মানুষের মনে কুমন্ত্রণা দেয় মিনাল জিন জিন ও মানুষ থেকে আপনি বলুন আমি মানুষের রব মানুষের মালিক এবং মানুষের ইলাহের কাছে আশ্রয় গ্রহণ করছি সেই শয়তানের অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও পালিয়ে যায় হাদিসে আছে নাম উচ্চারণ করলে শয়তান পালিয়ে যায় এখানে সেই কথাই বলা হচ্ছে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনের অথবা মানুষের মধ্য থেকে অর্থাৎ আমি যেমন শয়তান জিন থেকে আশ্রয় গ্রহণ করছি 112 मानुन उभय আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে সুরফ আলাকে জাগতিক বিপদাপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে এবং আলোচ্যাসুরা নাসে পারলৌকিক আপদ ও মুসিবত থেকে আশ্রয় প্রার্থনার প্রতি জোর দেয়া হয়েছে যেহেতু পরকালীন ক্ষতি গুরুতর তাই এর প্রতি গুরুত্ব আরোপ করে কোরআনে পাক সমাপ্ত করা হয়েছে কোলা আউজির নাস এখানে নাসের দিকে এবং আগের সুরা ফালাকের দিকে রবের সম্বন্ধ করা হয়েছে কারণ আগের আগেরসুরায় বাহ্যিক ও দৈহিক বিপদপদ থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য এবং সেটা মানুষের মধ্যে সীমিত নয় জন্তু জানোয়ারও দৈহিক বিপদপদ এবং মসিবতে পতিত হয় কিন্তু এই সুরায় শয়তানি কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে এটা মানুষের মধ্যে সীমিত এবং জিনজাতীয় প্রসঙ্গ তো সামিল আছে তাই এখানে রব শব্দের সম্বন্ধ নাসের দিকে করা হয়েছে মালিকিন নাস মানুষের অধিপতি ইলাহীন নাস মানুষের মাবুদ। এই দুটি গুণ সংযুক্ত কারণ এই যে রব শব্দটি কোন বিশেষ বস্তুর দিকে সম্বন্ধ হলেও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ব্যবহৃত হয় যেমন রববুদার গ্রেহের মালিক প্রত্যেক মালিকই অধিপতি হয় না তাই নাস বলা হয়েছে অতপর প্রত্যেক অধিপতিই মাবুদ হয় না তাই নাস বলা হয়েছে অর্থাৎ আল্লাহ মালিক অধিপতি মাবুদ সবই এই তিনটি গুণ একত্র করার রহস্য এই যে এগুলোর মধ্যে প্রত্যেকটির গুণ হিফাজত ও সংরক্ষণ দাবি করে কেন কেননা প্রত্যেক মালিক তার মালিকানাধীন বস্তুর প্রত্যেক রাজা তার প্রজার এবং প্রত্যেক উপাস্য তার উপাসকদের হিফাজত করে এই গুণ তিনটি একমাত্র আল্লাতালার মধ্যে একত্রিত আছে তিনি ছাড়া কেউ এই গুণ তিনটির সমষ্টি নন তাই আল্লাতালার আশ্রয় সর্বাধিক বড় আশ্রয় হে আল্লাহ আপনি এসব গুণের আধার এবং আমরা কেবল আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করি এভাবে দোয়া করলে তা কবুল হওয়ার নিকটবর্তী হবে এখানে প্রথমে রব্বিন নাস বলার পর ব্যাকরণের নীতি অনুযায়ী সর্বনাম ব্যবহার করে মালিকি হিম ও ইলাহিহিম বলাই সঙ্গত ছিল কিন্তু দোয়া ও প্রশংসার স্থল হওয়ার কারণে একই শব্দকে বারবার উল্লেখ করাই উত্তম বিবেচিত হয়েছে কেউ কেউ শব্দটি বার উল্লেখ করার ব্যাপারে একটি মজার তত্ত্ব বর্ণনা করেছেন তারা বলেন এই সুরায় নাস শব্দটি পাঁচবার উল্লেখ করা হয়েছে প্রথম নাচ বলে অল্পবয়স্ক বালক বালিকা বোঝানো হয়েছে এ কারণেই এর আগে রব অর্থাৎ পালনকর্তা শব্দ আনা হয়েছে কেননা অল্পবয়স্ক বালক মালিকারাই প্রতিপালনের অধিক মুখাপেক্ষী দ্বিতীয় নাচ যুবক শ্রেণী বোঝানো হয়েছে মালিক রাজা শাসক এসব শব্দের ইঙ্গিত বহন করে কেননা শাসন যুবকদের জন্য উপযুক্ত তৃতীয়বার বলে সংসার ত্যাগী ইবাদতে মশগুল বুড়ো শ্রেণীকে বোঝানো হয়েছে ইবাদতের অর্থবহ ইলাহ শব্দ তাদের জন্য উপযুক্ত চতুর্থবার নাস বলে আল্লাহ পরায়ণ বান্দাদেরকে বোঝানো হয়েছে এর ইঙ্গিত বহন করে। শয়তান শত্রু তাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করাই তার কাজ এবং পঞ্চমবার দুষ্কৃতকারী লোক বোঝানো হয়েছে কেননা তাদের অনিশ্চ থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে মিনশারিল ওয়াসিল খান্নাস যে বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা উদ্দেশ্য এই আয়াতে সেই বিষয় বর্ণিত হয়েছে ওয়াস ওয়াস শব্দটি ধাতু এর অর্থ কুমন্ত্রণা এখানে আলঙ্করিক ভাষায় পুরো শয়তানকেই কুমন্ত্রণা বলে দেয়া হয়েছে সে যেন আপাদমস্তক এক কুমন্ত্রণা আওয়াজহীন গোপন বাক্যের মাধ্যমে শয়তান মানুষকে তার আনুগত্যের আহ্বান করে মানুষ এই বাক্যের অর্থ অনুভব করে কিন্তু কোনো আওয়াজ শোনে না শতানে এরূপ আহ্বানকে কুমন্ত্রণা বলা হয় খান্নাস শব্দটি খানাসা থেকে উৎপন্ন অর্থ পিছনে সরে যাওয়া মানুষ আল্লাহর নাম উচ্চারণ করলে পিছনে সরে যাওয়াই শয়তানের অভ্যাস মানুষ গাফিল হলে শয়তান আবার অগ্রসর হয় অতঃপর সতর্ক হয়ে আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান আবার পিছনে সরে যায় এই কার্যধারাই অবিরাম অব্যাহত থাকে রসুল্লা সাল্লু আলিহাস্লাম বলেন প্রত্যেক মানুষের অন্তরে দুটি গৃহ আছে একটিতে ফেরেসদা অপরটিতে শয়তান বাস করে ফেরেশ তার সৎ কাজে এবং শয়তান অসৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শান পেছনে সরে যায় এবং যখন জিকিরে থাকে না তখন শয়তান তার ঠোঁট মানুষের অন্তরে স্থাপন করে কুমন্ত্রণা দিতে থাকে মিনাল নাস, অর্থাৎ কুমন্ত্রণা দাতা চীনের মধ্য থেকেও হয় এবং মানুষের মধ্য থেকে হয় অতএব সারমর্ম এই দাঁড়াল যে আল্লাহ তালা রসুলকে তার আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন জিন শয়তানের অনিষ্ট থেকে এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে এখন জিন শয়তানের কুমন্ত্রণা বুঝতে অসুবিধা হয় না কারণ তারা অলক্ষে থেকে মানুষের অন্তরে কোনো কথা রাখতে পারে কিন্তু মানুষ শৈতান প্রকাশ্যে সামনে এসে কথা বলে এটা কুমন্ত্রণা কীভাবে হলো। এর জবাব এই যে মানুষ শয়তানও কারো সামনে এমন কথা বলে যা থেকে সেই ব্যক্তির মনে কোনো ব্যাপার সম্পর্কে সন্দেহ ও সংশয় মাথা ছাড়া দিয়ে ওঠে এই সন্দেহ ও সংশয় বিষয়ে সে পরিষ্কার করে বলে না শেখ ইজরুদ্দিন রাহেমাহুল্লা তার গ্রন্থে বলেন মানুষ শয়তানের অনিষ্ট বলে নফসের কুমন্তনা বোঝানো হয়েছে কেননা জিন শয়তান যেমন মানুষের অন্তরে কুকাজের আগ্রহ সৃষ্টি করে তেমনি স্বয়ং মানুষের নফস মন্দ কাজেরই আদেশ করে এই কারণেই রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম নিজ নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন হাদিসে আছে আল্লহমা ইনি আশ্রয় প্রার্থনার গুরুত্ব অপরিসীম এভেন কাসির বলেন এই সুরা শিক্ষা এই যে মানুষের উচিত পালনকর্তা অধিপতি মাবুদ আল্লাহ তালার এই তিনটি গুণ উল্লেখ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা কেননা প্রত্যেক মানুষের সাথে একটি করে শয়তান লেগে আছে সে প্রতি পদক্ষেপে মানুষকে ধ্বংস ও বরবাদ করার চেষ্টায় লেগে থাকে প্রথমে তাকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে এবং নানা প্রলোভন দেখিয়ে পাপ কাজের দিকে নিয়ে যায় এতে সফল না হলে মানুষের ভালো কাজ ও ইবাদত বিনষ্ট করার জন্য রিয়া নাম যশ গর্ব ও অহংকার অন্তর সৃষ্টি করে দেয় বিদ্যান লোকদের অন্তরে সত্য বিশ্বাস সম্পর্কে সংশয় সৃষ্টি করার চেষ্টা করে অতএব শয়তানের অনিশ্চ থেকে সেই বাঁচতে পারে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কেউই নেই যার উপর তার সঙ্গী শয়তান চড়াও হয়নি সাহবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনার সাথেও কি এই সঙ্গী আছে তিনি উত্তর দিলেন হ্যাঁ কিন্তু আল্লাহ তালা শয়তানের মোকাবেলায় আমাকে সাহায্য করেন এর ফলশ্রুতিতে শয়তান আমাকে ভালো উপদেশ ছাড়া কিছুই বলে না হজরত আনহাসেবিন মালিক রাজিয়াল আনহুর হাদিসে আছে একবার রসুল্লাহ সাল্লু আলি হাসলাম মসজিদে এ থেকে আব্রত ছিলেন এক রাত্রিতে উমুল হজরত সাফিয়া রাজিয়াল আনহা তার সাথে সাক্ষাতের জন্য মসজিদে যান ফেরার সময় রসুল্লাহ সাল্লু আলি সাল্লো তার সাথে রওনা হলেন গলিপথে চলার সময় দুজন আনসারি সাহাবি সামনে পড়লে রসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম আওয়াজ দিলেন তোমরা আসো আমার সাথে আমার সহধর্মিনী সাফিয়া বিন তেহাই রাজিয়াল্লাহ আনহা রয়েছেন সাহাবি দুজন সম্মানের সাথে কথা বললেন সুহান আল্লাহ ইয়া রসুল্লাহ অর্থাৎ আপনি মনে করেছেন যে আমরা কোনো কুধারণা করব রসুল্লা সাল আলী হাসাল্লাম বললেন নিশ্চয়ই কারণ শয়তান মানুষের রক্তের সাথে তার শিরা উপশিরায় প্রভাব বিস্তার করে আমি আশঙ্কা করলাম যে শয়তান তোমাদের অন্তরে আমার সম্পর্কে কুধারণা সৃষ্টি করতে পারে তাই আমি বলে দিয়েছি যে আমার সাথে কোনো বেগানা নারী নেই নিজে মন্দ কাজ থেকে বেঁচে থাকা যেমন জরুরি তেমনি অন্য মুসলমানকে নিজের ব্যাপারে কু ধারণা করার সুযোগ দেওয়া ঠিক না মানুষের মনে কু ধারণা সৃষ্টি হয় এই ধরনের আচরণ থেকে বেঁচে থাকা উচিত এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলে পরিষ্কার কথার মাধ্যমে অপপদের সুযোগ বন্ধ করে দেওয়া উচিত সার কথা এই যে উপরোক্ত হাদিস প্রমাণ করেছে যে শয়তানি কোমন্ত্রণা খুবই বিপজ্জনক ব্যাপার আল্লাহর আশ্রয় ছাড়া এ থেকে আত্মরক্ষা করা সহজ নয় এখানে যে কুমন্ত্রণা থেকে সতর্ক করা হয়েছে এটা সেই কুমন্ত্রণা যাতে মানুষ স্বেচ্ছায় ও সংগুল হয় অনেচ্ছাকৃত কুমন্ত্রণা ও কল্পনা যা অন্তরে আসে এবং চলে যায় সেটা ক্ষতিকর এবং তার জন্য কোনো গুণা হয় না সুরা ফালাক ও সুরা নাস এর আশ্রয় প্রার্থনার মধ্যে একটি পার্থক্য আছে সুরা ফালাকে যার আশ্রয় প্রার্থনা করা হয়েছে অর্থাৎ আল্লাহর তার একটি মাত্র বিশেষণ রব্বেল ফালাক উল্লেখ করা হয়েছে এবং যেসব বিষয়ে আশ্রয় প্রার্থনা করা হয়েছে সেগুলো বিস্তারিত বর্ণিত হয়েছে প্রথমে মা খালাক বাক্যে সংক্ষেপে এবং পরে তিনটি বিশেষ বিপদের কথা আলাদা উল্লেখ করা হয়েছে পক্ষান্তরে সুরা নাসে যে বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে তা মাত্র একটি অর্থাৎ কুমন্ত্রনা কিন্তু যার আশ্রয় প্রার্থনা করা হয়েছে তার তিনটি বিশেষণ উল্লেখ করে দেয়া হয়েছে এ থেকে জানা যায় শয়তানের অনিষ্ট সবচেয়ে বড় অনিষ্ট প্রথমত এই কারণে যে অন্য বিপদাপদের প্রতিক্রিয়া মানুষের দেহ ও পার্থি বিষয়গুলোতে প্রতিফলিত হয় কিন্তু শয়তানের অনিষ্ট মানুষের ইহকাল ও পরকাল উভয়কে বিশেষত পরকালকে বরবাদ করে দেয় তাই এই ক্ষতি গুরুতর দ্বিতীয়ত দুনিয়ার বিপদাপদের কিছু না কিছু বৈষয়িক প্রতিকারও মানুষের জানা আছে এবং তা করা হয়ে থাকে কিন্তু শয়তানের মোকাবেলা করার কোনো বৈষয়িক কৌশল মানুষের সাধ্যের বাইরে সে মানুষকে দেখে কিন্তু মানুষ তাকে দেখে না সুতরাং এর প্রতিকার একমাত্র আল্লাহর জিকির ও তার আশ্রয় গ্রহণ করা মানুষের শত্রু মানুষ এবং শয়তান দুটোই এই শত্রুদয়ের আলাদা আলাদা প্রতিকার আল্লাতালা মানুষ শত্রুকে প্রথমে সচ্চরিত্র উদার ব্যবহার প্রতিশোধ বর্জন এবং সবরের মাধ্যমে বশ করা শিক্ষা দিয়েছেন যদি সে এতে বিরত না হয় তবে তার সাথে জিহাদ ও যুদ্ধ করার আদেশ করেছেন কিন্তু শয়ান শত্রুর মোকাবেলা কেবল আল্লাহর আশ্রয় প্রার্থনার মাধ্যমে করা শিক্ষা দিয়েছেন কাসির রেমাউল তার এসব আয়াতে মানুষের এই দুই প্রকার শত্রুর কথা উল্লেখ করার পর মানুষ শত্রুর প্রতিরক্ষায় সৎচরিত্র প্রতিশোধ বর্জন ও সদয় ব্যবহার শিক্ষা দেওয়া হচ্ছে এবং শয়তান শত্রুর প্রতিরক্ষায় কেবল আশ্রয় প্রার্থনার সবক দেওয়া হচ্ছে ইবেন কাসির বলেন সমগ্র কোরআনে এই বিষয়বস্তুর মাত্র তিনটি আয়াতই বিদ্যমান আছে সুরা আরাফের এক আয়াতে বলা হয়েছে আর ক্ষমা করার অভ্যাস করে তোলো সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক এর অর্থ এই যে ক্ষমা ও মার্জনা সৎ কাজের আদেশ এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ শত্রুর মোকাবেলা করে এর পরের আয়াতে বলা হয়েছে আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এতে শয়তান শত্রুর মোকাবেলা করার কৌশল শিক্ষা দেওয়া হয়েছে যার সার কথা আল্লাহর আশ্রয় প্রার্থনা করা দ্বিতীয়ত সুরা মুমিনুনে প্রথমে মানুষ শত্রুর মোকাবেলা করার প্রতিকার বর্ণনা করেছেন মন্দে জবাবে তাই বলুন যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত সুরামুন আয় ছিয়ানব্বই অর্থাৎ মন্দকে ভালো দ্বারা প্রতিহত করতপর শয়তান শত্রুর মোকাবেলার জন্য বলেছেন বলুন হে আমার পালন আমি শয়তানের প্রযোজনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি সুরা মোমিনুন আয়াত সাতানব্বই এবং আটানব্বই তৃতীয়ত সুরা হামিম সিস্দায় প্রথমে মানুষ শত্রুকে প্রতিহত করার জন্য বলা হয়েছে সমান্বয় ভালো ও মন্দ জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তি শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু সুরাহামিম সিজ দা আৌত্রিশ অর্থাৎ तुम मंद के भलो द्वारा कर तक देखे तुम शत्रु तुम्हार बन्धुते परिणत है परवर्ती अंशे शय शत्रा कर যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহর স্মরণাপন্ন হন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা হামিম সিজদা আয়াত ছত্রিশ এটা প্রায় সুরা আরাফের অনুরূপ আয়াত এর সারমর্ম এই যে শতান শত্রুর মোকাবেলা আল্লাহর আশ্রয় প্রার্থনা ছাড়া কিছুই নয় উপরোক্ত তিনটি আয়াতেই মানুষের শত্রুর প্রতি ক্ষমা মার্জনা ও সচ্চরিত্র বর্ণিত হয়েছে কেননা ক্ষমা ও অনুগ্রহের কাছে নতি স্বীকার করাই মানুষের স্বভাব আর যে নরপিসাজ মানুষের প্রকৃতিগত যোগ্যতা হারিয়ে ফেলে তার প্রতিকার জিহাদ ও যুদ্ধ ব্যক্ত হয়েছে কেননা সে প্রকাশ্য শত্রু প্রকাশ্য হাতিয়ার নিয়ে সামনে আসে তার শক্তির মোকাবেলা শক্তির দ্বারা করা সম্ভব কিন্তু অভিশপ্ত শয়তান স্বভাবগত দুষ্ট অনুগ্রহ ক্ষমা মার্জনা তার বেলায় ফলপ্রসূ নয় যুদ্ধ ও জিহাদের মাধ্যমে তার বাহ্যিক মোকাবেলাও সম্ভব না এই উভয় প্রকার নরম ও গরম কৌশল কেবল মানুষ শত্রুর মোকাবেলায় প্রযোজ্য শয়তানের মোকাবেলায় নয় এবং তাই এর প্রতিকার কেবল আল্লাহর আশ্রয় আসা এবং তার জিকিরে মশকুল হয়ে যাওয়া সমগ্র কোরআনে তাই শিক্ষা দেওয়া হয়েছে এবং এই বিষয়বস্তুর উপরই কোরআন খতম করা হয়েছে পরিণতির বিচারে উভয় শত্রুর মোকাবেলার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে কোরআনের শিক্ষায় প্রথমে অনুগ্রহ ও সবর দ্বারা মানুষ শত্রুর প্রতিরক্ষা বর্ণিত হয়েছে এতে সফল না হলে জিহাদ ও যুদ্ধ দ্বারা প্রতিরক্ষা করতে বলা হয়েছে এই দুই অবস্থাতেই মোকাবেলাকারী মুমিনের জন্য সম্ভবপর নয় শত্রুর মোকাবেলায় বিজয়ী হলে তো তার কামিয়াবি সুস্পষ্টই পক্ষান্তরে যদি সে পরাজিত হয় অথবা নিহত হয় তবে পরকালে সবাব ও শাহাদের ফজিলত দুনিয়ার সফলতা অপেক্ষাও বেশি পাবে সার কথা মানুষ শত্রুর মোকাবেলায় হেরে যাওয়া মুমিনের জন্য ক্ষতিকর কথা নয় কিন্তু শয়তানের খোসামত ও তাকে সন্তুষ্ট করা এবং গোনাহ করে তার মোকাবেলা হেরে যাওয়া পরকালকে বরবাদ করারই নামান্তর এই কারণেই শয়তান শত্রুর প্রতিরক্ষার জন্য আল্লাতালার আশ্রয় নেয় একমাত্র প্রতিকার আল্লাহ সাহায্যের সামনে শয়তানের প্রত্যেকটি কলা কৌশল মাকর্ষার মতো দুর্বল এই আলোচনা থেকে এরূপ ধারণা করা উচিত নয় যে তাহলে শয়তানের শক্তি বৃহৎ তার মোকাবেলা করা সুকঠিন এরূপ ধারণা দূর করার জন্য আল্লাহ বলেন চক্রান্ত দুর্বল সুরআা আয়াত্তর সুর আন্নাহালে কোরআন পাঠ করার সময় আল্লাহ আশ্রয় প্রার্থনা করার আদেশ রয়েছে সেখানে কথাও বলে দেওয়া হয়েছে যে ইমানদার আল্লাহর উপর ভরসাকারী অর্থাৎ আল্লাহর আশ্রয় প্রার্থনা কালীর উপর শয়তানা জোর চলে না বলা হয়েছে ফদ করিজী ইহু সু সুল পানুবীন অনু আলবিহীন ক্যূ তুমি যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। যারা মুমিন ও আল্লাহর উপর ভরসা করে তাদের উপর শয়তানের জোর চলে না তার জোর তো কেবল তার উপরে চলে যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করে ও তাকে অংশীদার মনে করে সুরা করেছেন চলার তৌফিক প্রার্থনা করা আল্লাহতালার সাহায্য ও সরল পথের মাধ্যমেই মানুষের যাবতীয় ইহলৌকিক ও পারলৌকিক সফলতা নিহিত রয়েছে কিন্তু এ দুটি বিষয় অর্জনে এবং অর্জনের পর তা ব্যবহারে প্রতি পদক্ষেপে অভিযুক্ত শয়তানের চক্রান্ত ও কোমন্ত্রণার জাল বিছানো থাকে তাই এই জাল ছিন্ন করার কার্যকর পন্থা আল্লাহর আশ্রয় গ্রহণ দ্বারা কোরআনে পাক সমাপ্ত করা হয়েছে শেষ ওসালু আলাস মুহাম্মদ ওয়া আল্লাহ আলি আসহাবিহাস্লাম আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুমুল্লাহ মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন